আবদুল্লাহ ইবনু মাসুদ রজিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা নিদর্শনাবলীকে বরকতময় মনে করতাম আর তোমরা ওই ঘটনাকে ভীতিকর মনে করো আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গে কোন এক সফরে ছিলাম আমাদের পানি কমে আসলো তখন নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন অতিরিক্ত পানি খোঁজ করো খুঁজে সাহাবিগন একটি পাত্র নিয়ে আসলেন যার ভেতর সামান্য পানি ছিল নবী সাল্লা সাল্লাম তার হাত ওই পাত্রের ভেতর ঢুকিয়ে দিলেন এবং ঘোষণা করলেন বরকতময় পানি নিতে সকলেই এসো এ বরকত আল্লাতাল পক্ষ হতে দেয়া হয়েছে তখন আমি দেখতে পেলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি উপচে পড়ছে কখনো আমরা খাবারের তসবিহ পাঠ শুনতাম আর তা খাওয়া হতো